বিস্মিলহম নি আমরা সবাই জানি যে আমাদের সৃষ্টি হচ্ছে বাদতের জন্য কিন্তু আমরা তো গুণা করে বসি আর এই গুণা করাটা কিন্তু স্বাভাবিক এবং এই গুণার চেতনা দিয়েই তো সৃষ্টি করেছেন হ্যাঁ তারপরেই তো আমরা আল্লাহর কাছে ধর্ণা দিব সে আল্লাহর মহত্বের কাছে আমরা ধর্ণা দিব আল্লাহর কাছে ক্ষমা চাইব হ্যাঁ তখনই আল্লাহর সত্যিকার গফুরের আপনার যেই গুণ আছে সেই গুণ আপনার প্রকাশিত হবে এটাই হচ্ছে আল্লাহর আসল যে নিয়ম হ্যাঁ এই কারণে রসুল আকরমসালাম এই ব্যাপারটির প্রতি যে মানুষের মধ্যে গুণ অবশ্যই থাকবে কারণের মানুষকে সৃষ্টি করেছেন এই কারণেই সত্যসুম খেয়ে বলছি যার হাতে আমার জীবন তোমরা যদি একবারে পাপাচর বন্ধ করে দাও তোমাদের যদি পাপ একবারে না থাকে তোমরা যদি একেবারে ভালো হয়ে যাও তারমতো য়তো য়তো তাহলে আল্লাহ রেশান তোমাদেরকে ধ্বংস করে দেবেন এবং আরেকটা জাতি নিয়ে আসবেন যারা পাপ করবে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন আল্লাহ ক্ষমা করে দিবেন। এই মানসিকতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এটা বোঝানোর জন্য এমন নয় যে আমরা ভালো যদি হয়ে যায় তাইলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন না পুরা বিশ্বের সবাই একবারে ভালো হয়ে গেছে দীর্ঘদিন পর্যন্ত এরকম দেখা যায় না কারণ আল্লাহ জনসের মানসিকতার মধ্যে হ্যাঁ আপনার পাচার ঢুকিয়ে দিয়েছেন মানুষের যে একটা কুপ্রবৃত্তি আছে সেটা মানুষকে পাপাচারের দিকে ডাকে এই কারণে আল্লাহ এক আল্লাহ আল্লা যে আমার নিজের প্রবৃত্তিকে আমি পবিত্র বলছি না কারণ মন তো চায় আপনার পাপাচার করতে এরকম পাশাপাশি আরেক সূত্র আছে আমাদের শয়তান সেই শতান রূপুমন্ত্রণা দিয়ে যাচ্ছে সুতরাং আমরা কখনো একবারে যে পাপ করব না একবার ক্লিন হয়ে যাবো বিশ্বের সবাই হ্যাঁ সেরকম নয় আমরা কিছু লোক ভালো হবো এটাই নিয়ম আর আল্লাহ নিজেই বলেছেন ওয়াকালির যে আল্লা পুরো বিশ্বের সবাই ভালো হয়ে গেছে কেউ আর থাকলো না পাবাচার করার মতো এরকম ঘটবে না কারণ এই জাতীয় ভাবে আল্লা সুযোগ দেননি এই কারণে বলেছেন এটা কিন্তু এটা থেকে এটা বুঝবেন না উল্টা ভাবে যে আমরা ভালো হব না তাইলে আরেক হাদিসের মধ্যে রসুল আকরম ইসলাম বলেন না করো তাই আল্লাহ করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আর এটা উল্টা নাবুজের আরেকটি কথা আছে সেটা হচ্ছে যে যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করছিলেন তখনই তো বলছিলেন যে আপনার সকল আদেশ তো আমরা মানি কারণ ফেরেস্তাদের হচ্ছে যে তাদেরকে যে আদেশ করা হয় তারা সেই আদেশে মেনে চলে এই কারণে তারা বলছিলেন যে এমন জাতি কেন নিয়ে আসবেন ইয়েমা যে তারা মানুষের রক্ত প্রবাহিত করবে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এরকম কেন জাতি নিয়ে আসবেন হ্যাঁ এ আল্লাহ তো নিয়ে আসছেন এই জন্য যে আমরা বাবা সারের পাশাপাশি আল্লাহর কাছে ধর্ণা দিব এটাই সৃষ্টি করা আমাদের মূল হেতু হ্যাঁ সুতরাং আমরা করবই আমরা এরকমভাবে ভয় পাইলে কাজ হবে না যে আমরা সবাই ভালো হয়ে যাবো হ্যাঁ তাইলে তো আমরা আবার ধ্বংস হয়ে যাবো না এরকম হবেও না আপনার এত ফের করতে হবে না বরং আপনি ভালো হয়ে যান আপনি জান্নাতের জন্য রেডি হয়ে যান কারণ আমার আপনার ভালো হইলে তো আমরা জান্নাত পাবো আর যারা ভালো হবে না তারা জাহান নামে যে আপনার এত আশঙ্কাবোধ করার মানে হয় না বরং আমাদের বেশি সংখ্যক মানুষ যেন আমরা জান্নাতে যেতে পারি শয়তানের যেন প্রফাগান্ডা শয়তানের যে ষড়যন্ত্র সেই যেন পাশ না হয় শয়তান যেন সফল কাম না হতে পারে যেটা আল্লাহর কসম খেয়ে আল্লাহর সামনেই বলেছিলেন যে লাউ মজমাহীন তাদের সবাইকে পথবষ্টু করব সেই যেন আপনার সেই যে শপথ সেটা যেন বাস্তবায়িতা কারণ অসুবিধা যারা মুসলমান তারাও অধিকাংশ মানুষ গাফিল মুসলমান যারা আল্লাহর ইবাদত করছে না আল্লাহর সাথে করছে কুহুরি দিলুপ্ত আসে যদি মৌখিকভাবে স্বীকার করে যা আল্লাহ এক হ্যাঁ তারপরেও তারা অপরাধ করে যাচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মধ্যে সেই চেতনা দিয়ে দিয়েছেন পাপ আচার করার কিন্তু এর পাশাপাশি আমাদেরকে খেয়াল করতে হবে যে পাপ আচারের পাশাপাশি আল্লাহ তো এটাই চাচ্ছিলেন যে আল্লাহর কাছে যেন আমরা ধর্ণা দিই ক্ষমা চাই এই মানুষকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে যেন পাপের উপর আমরা এরকম অটল না থেকে অচল না থাকে আল্লাহর কাছে ক্ষমা না চাই এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তখন কিন্তু ক্ষমা থেকে আমরা কি বঞ্চিত হব কিন্তু যদি এই চেতনা থাকে পাপের পাশাপাশি সাথে সাথে আল্লাহর কাছে ধর্ণ দিব তাইলে আমরা ক্ষমা ক্ষমাপার উপযুক্ত হব আল্লাহ আমাদের তোফিক দিন মহমি আজমাইন